আসসালামু আলাইকুম ওরিাত আলহামদুলিল্লাহ ওসসালাম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জাকাত সংক্রান্ত আলোচনায় আজকে দ্বিতীয় অধিবেশনে আপনাদেরকে জাকাত সংক্রান্ত বিষয়ে কিছু তথ্য স্মরণ করে দিতে চাই যার অনেকগুলি বিষয় হয়তো বা অনেকেরই জানা রয়েছে কিন্তু একটি জানা বিষয় যখন আবার স্মরণ করে দেওয়া হয় তাহলে বিষয়টি সম্পর্কে একটু গুরুত্ব বেড়ে যায় গুরুত্বশীল হওয়া সম্ভব হয় আসুন গত বৈঠকে গত অধিবেশনে আমরা জাকাত এর অপরিহার্য বিধান ও জাকাতের সংজ্ঞা জাকাতের পরিচয় সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা জাকাত सम्पर् कर सब निर्देशना जारी से मध्य बोलते हम सिफातिल अब्री असहा जा रा जाना होते चाय जानना स्थान कर तरह एक बैशिष्टर जीवन ইসলামের অন্য বিষয়গুলি অন্য বিধানগুলি যেমন তিনি পালন করবেন তেমনইভাবে তিনি তার জীবনে সম্পদের মালিক হলে অবশ্যই সম্পদের জাকাত তিনি দিবেন আল্লাহ পনেরো থেকে উনিশ নম্বর আয়ত আল্লাহ বলেন কবল ক্যু কলিল ওসহারি ফির ও হকিসমহর অবহন তুর জারিয়তি কতই না সুমধুর সুন্দর আমাদেরকে এক আহ্বান এক সংবাদ তিনি জানাচ্ছেন আল্লাহ বলছেন ফি যারা আল্লাহ আল্লা ভয় করে চলে যারা আল্লাহ আল্লা বিধি বিধিনিষেধগুলি সঠিকভাবে মেনে চলে ফি জানা তেউ তাদের অবস্থান হলো সেই জান্ন ঝর্ণা ধারায় হচ্ছে তাদের অবস্থান সেখানে আল্লাহ সুবহান হাত তালা তাদের স্থান দান করবেন তারা কারা আল্লাহ বলেন আচমাহ আল্লাহ সুবাহ তাদেরকে যা দিয়েছেন তা তারা সাদরে গ্রহণ করেছে এবং তারা ইন্না হুম ক্যু কবলাদ মহসিন পৃথিবীতে থাকা অবস্থায় তারা সৎকর্মশীল ছিল তাদের দ্বারা কখনো খারাপ কাজ হত না তারা সব সময়। ভালো কাজই ভালো পথেই তারা চলেছে তারা রাত্রের অধিকাংশের সময় আরাম আয়েসে না। বরং কালি এলাম মিনাল্লাইলে মায়ুন রাত্রের কিছু অংশ তারা আরাম আয়েসে ঘুমিয়ে আর। ভাগ সময় তারা আল্লাহ সুবাহর কাছে ধর্ণা দিত আল্লাহ যখন করতিল হয়ে যায় এই গভীর রাত্রিতে তারা আল্লাহ সুবাহ ক্ষমা প্রার্থনা করত আমরা জানি সহি হাদিস এসেছে সাহাবি আবু হুরাই আল্লাহ তিনি বর্ণনা করেন رسول الله صلى الله عليه وسلم بلن إن الله تبارك وتعالى ينزل إلى سماء الدنيا حين يبقى ثلوس الليل الآخر رات رجحون اكتر تيان شباكي تحكي الله سبحانه وتعالى پرتی وراشمان عبطرن کرن عرطت شئي سحریر شماه عبطرن کري الله سبحانه وتعالى احبان جانان غشنا دن هل منكم من يستغفر فاغفروله تما درما جهكي كي واعطيه আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করবো তোমাদের মাঝে কি কেউ আছে আমার কাছে কি কেউ আছে আমার কাছে এই সময় যখন এই ঘোষণা দেন আল্লাহ রাবুল এই জান্নাতিদের বৈশিষ্টের কথা বলছেন তারা সেই সাহারির সময় গভীর রাত্রিতে মানুষ যখন গভীর ঘুমে মগ্ন তারা সেই সময় আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ বলেন ওয়াফিআ আলিহিম হকুলিস মাহরুম তাদের সম্পদে রয়েছে অধিকার লিস্ এলিউল মাহরুম যারা সমাজে আজকে বঞ্চিত নেই তাদের সচ্ছলতা বহু ধরনের অভাব অনটনে তারা জীবন কাটাচ্ছে তাদের অধিকার রয়েছে এই সচ্ছল ব্যক্তিদের যাদেরকে আল্লাহ স্বচ্ছলতা দিয়েছেন যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তাদের সেই সম্পদে রয়েছে তাদের অধিকার সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং সেই জান্নাতে যদি আমরা আশ্রয় নিতে চাই সেই জান্নাতে যদি আমরা আমাদের স্থান করে নিতে চাই তাহলে আমাদেরকে হতে হবে সেই ব্যক্তিদের মতো যারা তাদের সম্পদে সেই দরিদ্র অসহায় বঞ্চিত ব্যক্তিদের সঠিক অধিকার সঠিকভাবে আদায় করে থাকে অনুরবভাবে ক্ষেত্রে আরো বলা যেতে পারে এই সমস্ত আল্লাহ রব আল বলেন তারা একে অপরের বন্ধু একজন মমিন তারা ইমানে দৃষ্টিকোণ থেকে একে অপরের বন্ধু তারা কি করে তারা মানুষকে ভালো কাজের উপদেশ দেয় মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেয় ওন তাদের আরো বৈশিষ্ট্য হল তারা সালাত করে। সালাদ তাদের আরো বৈশিষ্ট্য হল তারা তাদের সম্পদ উপযুক্ত পরিমাণে হয়ে গেলে নির্দিষ্ট সময় এসে গেলে সেই সম্পদের তারা জাকাত দান করে আর আল্লাহ আরো ওয়ুতি তারা আল্লা সুহানা এবং তার রাসুলের আনুগত্য স্বীকার করে আল্লাহ আল্লা সুবাহানুয়াতাল ছাড়া কারো এবাদত করে না এবং এবাদত পালনের ক্ষেত্রে রাসুল সাল আলী হুসাল্লাম ছাড়া কারো অনুসরণ করে না এ হচ্ছে তাদের এই সুন্দর বৈশিষ্ট্য আল্লাহ রবিল আলমিন বলেন ওলা এরা হলো সেই ব্যক্তি যাদেরকে আল্লাহ আল্লা সুবহান হাত তার রহমতের অধিকারী করবেন আল্লাহ আল্লা সুবাহান হুয়াতালা তার দয়া দান করবেন হতে পারে সেটি দুনিয়াতেও এবং হতে পারে সেটি আখেরাতেও সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে এই আয়াতে আল্লাহ দিচ্ছেন যাদের বৈশিষ্ট্য রয়েছে যারা জাকাত আদায় করে থাকে এর মাধ্যমে তারা আল্লাহ সব হালার রহমত লাভের একটি সুবর্ণ সুযোগ পেতে পারে অনুরব ভাবে জাকাতের আরো যে সমস্ত দিক রয়েছে মিহা আল্লাহ সুবাহানা তালা তিনি জাকাতের বিষয়টি আরো গুরুত্ব দিচ্ছেন যে তার সম্পদ থেকে জাকাত সঠিকভাবে আদায় করবে আল্লাহ রাবুল্লা আলামিন তার সম্পদকে আসলে বৃদ্ধি করে দেন আল্লাহ রাবুল্লা সুন্দরভাবে তিনি বলছেন সুরাবাকার বাকারার ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ রাবুলি আলামিন বলেন রিবা ইয়ে হাকুল আল্লাহ সুবাহ সুদ সুদী ব্যবসা যে করে সেটাকে আল্লাহ রবুল্লা আলামিন নির্মূল করে দেন সেটাকে শেষ করে দেন হয়তো কেউ বলতে পারি যে আজকে সকলেই সকলে ব্যবসায় লিপ্ত তারা তো করে দিতে পারেন যদি দুনিয়াতে নাও হয়ে থাকে অন্যায়কারীকে অন্যায়ের সুযোগ আরো যদি আল্লাহ করে দিয়ে থাকেন তাহলে জেনে নিন কোনো সন্দেহ নেই আপনার সুদী পন্থায় সুদ পথে সুদের মাধ্যমে সম্পদ সংগ্রহে সম্পদ বৃদ্ধি করায় আখেরাতে এটি নির্মূল ছাড়া কিছুই নয় পক্ষান্তরে ও ইউর্বিশ সদাকাত যারা আল্লাহ আল্লা সুহানবত আল্লাহর পথে সঠিকভাবে জাকাত আদায় করে থাকে তাদের সম্পদ থেকে এবং আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাদের সম্পদ থেকে তারা আল্লাহর পথে দান করে থাকে ইউর্বিশ সদাকাত আল্লাহ রাবুল আলমিন সেটাকে বৃদ্ধি করে দেন দুনিয়াতেও তাদের সম্পদে বরকদান করেন বৃদ্ধি করেন এবং আখেরাতেও আল্লা সুবাহানা হুয়া তালা তাদের জন্য এটাকে সঞ্চয় করে রাখেন সুতরাং দুনিয়াতে যে জাকাত দেবে দুনিয়াতে যে তার সম্পদকে আল্লাহর পথে ব্যয় করবে এটি প্রকৃতপক্ষে কমে যায় না বরং আল্লাহ আল্লা সুবাহানাহ তালা তার আখেরাতের অ্যাকাউন্টে সেটাকে সুন্দরভাবে জমা করে রাখেন সুপ্রিয় দর্শক শ্রোতা এমনইভাবে রাসুলসাল্লাহ আলী হুসাল্লাম আরও সুন্দরভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন বিশেষ করে আরও অন্যান্য বর্ণনায় আমরা পাই আল্লাহ রাসুল সালিম বলেন যে বিশেষ সৎকার ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে আর তিনি বলেন যে ব্যক্তি জাকাত দেবে আসলে মালিক তো হলেন আল্লাহ সুবাহ জাকাত দেওয়ার কারণে এর মাধ্যমে তার রেজেক কখনো সংকীর্ণ হবে না রেজেক কখনো কমে যাবে না রাসুল সাল আলী বলেন কারো মাল থেকে জাকাত দেওয়ার কারণে কারো মাল থেকে আল্লাহর পথে ব্যয় করার কারণে সেই মাল কখনো কমে যায় না সেই মাল কখনো নষ্ট হয় না সেই মাল কখনো হ্রাস পায় না বরং আল্লাহ আল্লা সুবহানা হতালা তার সম্পদকে আরো বৃদ্ধি করে দিয়ে থাকেন কারণ আল্লাহ রাবুল আলমিন তিনি তো হলেন রাজিকের মালিক আপনি একদিকে ব্যয় করবেন আল্লাহ আল্লা সুবহানা হালা আপনাকে দশ দিকে আল্লাহ রবুল্লা আলমিন আপনার সম্পদ আর বৃদ্ধি করে দিবেন সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং জাকাতে এত সুন্দর গুরুত্ব এত সুন্দর উপকারিতা ও ফজিলত রয়েছে আমরা যেন আমাদের জীবনে আমাদের সম্পদে আল্লাহ যা আমাদেরকে দিয়েছেন সেগুলি থেকে সঠিকভাবে জাকাত দিয়ে আমরা যেন সুন্দরভাবে আমাদের সম্পদকে দুনিয়া ও আখেরাতে আরো বৃদ্ধি করে নেওয়ার এবং জান্নাতের জান্নাতি হওয়ার সুযোগটি আমরা নিতে পারি সংক্ষিপ্ত পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ उहीदारावाहिक दास আজ রাত এগারোটায় বাংলাদেশে বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে सकाल साढ़े पुर এবাদত ওই করব আমি যে বিষয়ে তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো শরীয়দের জন যা মহান আল্লাহ পছন্দ করেন দেখুন আসসালাম আলাইকুম ওরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পরে আবার আমরা ফিরে আসলাম আমরা আজকের এই অধিবেশনে আলোচনা করছিলাম জাকাতের কিছু উপকারিতা জাকাতের গুরুত্বপূর্ণ কিছু ফজিলত এবং জাকাত থেকে আমরা যে সমস্ত বিষয়গুলি উপকৃত হতে পারি জাকাতের মাধ্যমে সে বিষয়গুলি আজকে আসুন এ পর্যায়ে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে পারি আন্নাহা খায় জাকাত এমন একটি আবাদত এই আবাদত পালন করলে আল্লাহ আল্লা সুবাহা সেই আবাদত পালনকারীকে অনেক কল্যাণ দিয়ে থাকেন এর মাধ্যমে আবার যদি এটাকে সে বন্ধ করে দেয় পালন না করে তাহলে আল্লা সুবহানা তালা তাকে হয়তো অনেক রহমত অনেক কল্যাণ অনেক প্রকার থেকে আল্লা সুবহানা হতালা তাকে বঞ্চিত করে থাকেন যেমন হাদিস এসেছে আল্লা রসুল সাল্লাহ আলহিহ্লাম বলেন এক হাজার পাঁচ নম্বর হাদিস হাদিসটি এমনি মজায় এসেছে সিরসিলা সহ শেখ আলবানি রহম্লা এসেছেন আল্লাহ রসুল সাল্লাম বলেন কোন যদি কোন জাতি যদি তাদের সম্পদের জাকাত তারা বন্ধ করে দেয় তাহলে বন্ধ করে দেওয়ার কারণে আল্লাহ সুবাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি থেকেও তারা বঞ্চিত হবে আল্লাহও তাদের জন্য এই রহমতের বৃষ্টি বন্ধ করে দেবেন যদি চতুষ্ফ জীব না থাকতো। যারা আজকে নিরপরাধ নির্দোষ সেগুলি যদি না থাকতো। তাহলে এই জাকাত বন্ধকারী কমকে জাতিকে আল্লা সুবহান হাত তালা কোনই হয়তো এক ফোটাও বৃষ্টি দিতেন না কিন্তু আল্লাহ রাবুল আলামিন। পৃথিবীতে অগণিত অসংখ্য জীব প্রাণী রয়েছে শুধু মানুষ নয় সেগুলির কারণে আল্লাহ আল্লা সুবহান হতালা আজকে বৃষ্টি দিয়ে আছেন। সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের বিষয়টি মনে রাখা দরকার অনেক সময় আমরা অনাবৃষ্টির সম্মুখীন হয়ে যায় আমরা অনাবৃষ্টি পরিবেশ পেয়ে যাই এর একটি বড় কারণ হতে পারে আমরা যখন বিভিন্ন অপকর্মেও লিপ্ত হই ঠিক তেমনইভাবে আমাদের সম্পদের জাকাত সঠিকভাবে দেওয়া যখন আমরা বন্ধ করে দেই এ কারণেও অনাবৃষ্টি হয় যে অনাবৃষ্টি হওয়ার কারণে অন্যান্য জীব জানুয়ারগুলিও কষ্ট পেয়ে থাকে সেটি শুধু আমাদের কারণেই ঠিক অনুপাবে জাকাতের আরও উপকারিতা যে রয়েছে আন্না হা তুকা ফেরুল খাতায় আওয়াজ জাকাতের মাধ্যমে দান সদকার মাধ্যমে মানুষ তার জীবনের অপরাধগুলিকেও ক্ষমা করে নিতে পারে একদিকে একটি হলো ফরাজ ইবাদত পালন হবে অপরদিকে তার জীবনের অপরাধগুলিকেও ক্ষমা করে নিতে পারে রাসুল সাল আলী হুসাল্লাম বলেন তীর মিজির হাদিসটি হাদিসটি সহাই ও সদকাতু জাকাত এবং দান সেগুলি মানুষের কি করে থাকে অপরাধগুলিকে নিভিয়ে দেয় যেমনইভাবে পানি আগুনকে নিভিয়ে দিয়ে থাকে আসুন প্রিয় হয় আমার ঠিক একইভাবে আরো যে সমস্ত উপকারিতা রয়েছে আসলে জাকাত আমরা এর শাব্দিক অর্থ বর্ণনা করতে গিয়ে বলেছি এটি পবিত্রকারী জাকাত হলো পবিত্র করে পরিচ্ছন্ন করে যিনি জাকাত দিয়ে থাকেন তাকে তার আদর্শিক বিষয়গুলি বা সম্পদকে এ পবিত্র করে থাকে ও তুষার রে হদরা হু এবং জাকাত দাতার হৃদয়টাকে অন্তরটাকেও জাকাত দেওয়ার মাধ্যমে যেন প্রশস্ত হয় অন্তর যেন উদার হয় মন উদার হয় আসলে বিষয়টি বাস্তবেই যে যে জাকাত দেবে না তার মনে যেন সংকীর্ণতা আরও বেশি এসে যায় যে আমি এক পয়সা দেব এখানে দান করব। क्या भावे हमें देव ए संकीर्णता प्रकृतपक्ष नियमित तरह सम्पदे जकत दें आलहमदुल्ल जकत देवर मध्यमे मने एक उदारता सृष्टि है तार मन आो बड़ मन आो उदार है इसे असर लक्ष्य करूँ अनेक विषय आल्ला सुबहनाबुआ तला जकत के बाद जकत दानकारी के सम्पक्त कर जमन आल्ला सुरता अठारह नम्बर आयाते ক্ষণাবেক্ষণ বা মসজিদ নির্মাণ বা মসজিদ তদারকি কারা করবে দেখাশোনা করবে কারা তাদের কিছু বর্ণনা দিলেন আল্লাহ রাবুল আলমিন বললেন চার মাসে পাঁচটি গুণ রয়েছে তারাই মসজিদ নির্মাণ করবে তারাই মসজিদ দেখাশোনা করবে তারাই মসজিদ পরিচালনা করবে সেই পাঁচটি গুণ কি যারা আল্লাহর প্রতি ইমান এনেছে আখেরাতের প্রতি ইমান এনেছে সালাত কায়েম করে জাকাত আদায় করে এবং আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে না সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে আমরা জানি মসজিদে জাকাতের সম্পদ দেওয়া যায় না তাহলে কেন আল্লা সুবাহানু হতালা এই বৈশিষ্ট্য এখানে উল্লেখ করলেন আসলে এই বৈশিষ্ট্য উল্লেখ করার কারণ হলো যারা মসজিদ দেখাশোনা করবে তাদেরকে মসজিদের জন্য অনেক ব্যয় করতে হয় তো যিনি জাকাত দিয়ে অভ্যস্ত তার মন হল উদার তিনি দান করে অভ্যস্ত তিনি দান করতে পারেন আর যিনি জাকাত দেন না জাকাত দিয়ে অভ্যস্ত নয় আসলেই যিনি জাকাত দেন না জাকাত দিয়ে অভ্যস্ত নয় তার পক্ষে তার মন হলো শক্ত তার মন দান করতে চায় না অতএব তার দ্বারা মসজিদ দেখাশোনার কাজও মসজিদ নির্মাণের কাজেও মসজিদ তদারিকের কাজেও সঠিক হতে পারে না সে হলো কৃপণ সে হলো শক্ত মনের অধিকারী সুতরাং জাকাত এমন একটি বিষয় যেটি আমাদের হৃদয়কে সুপ্রশস্ত করে দেয় আমাদের মনকে আরও উদার করে দেয় অতএব আমাদের মনকে যদি উদার করতে চায় আমাদের মনকে যদি সুন্দর করতে চায়। আমাদের স্বভাবকে যদি আরও পরিচ্ছন্ন করতে চায়। তাহলে আমাদেরকে জাকাত দেওয়ার মাধ্যমে এই পন্থা অবলম্বন করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন ঠিক একই ভাবে এটি এমন একটি বিষয় জাকাত দেওয়ার মাধ্যমে আপনার সম্পদ সংরক্ষণ হবে আপনার সম্পদকে আল্লাহ সুবাহ সংরক্ষণ করবেন আপনি যখন সম্পদ থেকে জাকাত দেবেন দেখবেন যে আপনার প্রতিবেশী অনেকেই আপনার কাছ থেকে পাচ্ছে সুতরাং তারা অন্যায়ভাবে চুরি করে বা বিভিন্ন পন্থায় আপনার সম্পদ করার চেষ্টা কখনো করবে না অপরপক্ষে আপনি যদি জাকাত না দেন কোনো দান না করেন তাহলে দেখবেন তারা হয়তো চিন্তা করবে এই লোকের অনেক সম্পদ রয়েছে কিন্তু আমাদেরকে দেয় না সুতরাং যে পন্থায় হোক না কেন চুরি করে হোক চিন্তাই করে হোক ডাকাতি করে হোক তার সম্পদকে কিছু হরণ করতে হবে এই চিন্তাটি তাদের মনে আসতে পারে অতএব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যদি আমাদের সম্পদকে সংরক্ষণ করতে চাই আমাদের সম্পদের প্রতি করতে হবে ঠিক এমনই হবে আন্নাহা আউন উল্লিল ফোকার এ জাকাত আরও একটি গুরুত্বপূর্ণ দিক যেটি হচ্ছে আউনীল ফোকারা সমাজে কত অসহায় দরিদ্র কত বঞ্চিত মানুষ রয়েছে যাদের সামর্থ্য নেই আজকে আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনাকে সামর্থ্য দিয়েছেন আল্লাহ সুবাহানা হা তালা আপনাকে যোগ্যতা দিয়েছেন আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনাকে সম্পদের মালিক করে দিয়েছেন আপনার সমাজে কতজন রয়েছে অসচ্ছল দরিদ্র যাদের হাতে সম্পদ নেই যাদের হাতে অর্থ নেই আল্লাহ সুবাহানা হা তালা আল্লাহ রাবুলি আলামিন। আপনাকে এই সম্পদের মালিক করে দিয়েছেন এর অর্থ এই নয় আপনি শুধু সম্পদকে নিজের জন্য সঞ্চয় করে রাখবেন আরো বৃদ্ধি করবেন তা নয় বরং এই জাকাতে আল্লা রাবুল আলমিন অধিকার রেখেছেন দরিদ্রদের অধিকার রেখেছেন অসহায় মানুষদের অধিকার রেখেছেন অভাবীদের হাতে জাকাত এটা যেন সামাজিকভাবে এমন একটি আবাদত এমন একটি কাজ যেটা অসহায় ও দরিদ্র তাদের জন্য এ জাকাত একটি বড় ধরনের সহযোগিতা তাদের জন্য জাকাত একটি বড় ধরনের সহায়তা আল্লা সানা তালা এমনইভাবে সমাজের ভারসাম্যকে সুন্দর রেখেছেন রেখেছেন। সুস্থ রেখেছেনসলিমে বেওয়াজি বিহি আল ইসিমাই আসলে ইসলামী রাষ্ট্র যদি হতো তাহলে আমরা সকলেই শান্তি শৃঙ্খলায় জীবনযাপন করতে পারতাম আমরা শান্তি শৃঙ্খলার সাথে সুষ্ঠ সুন্দর পরিবেশে বসবাস করতে পারতাম তো ইসলামী রাষ্ট্র যদি হয় ইসলামী রাষ্ট্রে দেশ গড়ার জন্য বিভিন্ন সমস্যা সমাধানের জন্যে বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্যে ইসলামী রাষ্ট্রের যে সম্পদের প্রয়োজন হবে সেটি কথা থেকে পাবে সেটার একটি অন্যতম বড় ধরনের খাত হল এ সর্বশেষ বিষয় আমরা বলতে পারি সদয় সুবাহ আপনাকে মালিক করে দিয়েছেন আপনি আল্লা সুবাহানা হালার জন্য কি করলেন আল্লা সুবাহানাহাতার কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলেন অতএব জাকাত এমন একটি এবাদত এবাদত পালনের মাধ্যমে আপনি আল্লা সুবাহ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন জাকাতের উপকারিতার শেষ নেই মাত্র কয়েকটি আমরা উল্লেখ করলাম আমরা সেই বিষয়গুলি খেয়াল করে যেন সঠিক সুন্দরভাবে জাকাত আদায় করতে পারি আল্লা সুবাহানব তালা আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন ও সাল মোহাম্মদ আলী হোসাহি আজমাইন Subhanakallahumma wa hamdika Ashaduwa la ilaha illa anta wa staghfiruka wa toba ilaik Assalamualaikum wa rahmatullahi wa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 ZB-BONDO-LOYD 3096-3401-0248926CODE 3000083-SWEP-BICCODE-IBO-BGB22 बारे इमेल कर समाधान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 কমানো আলম